আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালাহী হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি ইমানের সঙ্গে নেকি রাশায় কদরের রাতে ইবাদতের মধ্যে রাত্রি জাগবে তার পূর্বের গুনা ক্ষমা করে দেয়া হবে